शुक्रवार रे आठ टुन सम्प्रचार सकाल सार्लादे बीस टी बांगल है আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকিবতুল দূরেরও কাছের সম্মানিত শ্রী দর্শক যারা যেখান থেকেই পিষ্টি বাংলার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের মূল প্রতিবাদ্য বিষয় হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তন্মদ্ধ হতে আমরা আজকে যে অংশ নিয়ে আলোচনা করব সেটি হলো আকিদার সাথে সম্পর্কযুক্ত এমন কিছু কথা ও কাজ যেগুলি সাংঘর্ষিক এবং মানুষ সেটিকে হয়তোবা কখনও কুসংস্কার বলছে অথচ এটি হয়তো তার ইমানের বুদ্ধি কুহুরিতেও চলে যাচ্ছে এই বিষয়টি অত্যন্ত সুক্ষ্ম মারাত্মক আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দ যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ মুখলাম এবং আমার সর্বামে আছেন বিশিষ্ট আলমান আর সমানিত যথারীতি উপস্থাপনা রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম যে আগিদার সাথে সম্পর্কযুক্ত কিছু কুসংস্কার সেই কুসংস্কার গুলি আমাদের চিনা দরকার জানা দরকার এবং এর থেকে সতর্ক হওয়া দরকার না হয় আমরা সব হারা হয়ে যাবো ইমান হারা হব আমল হারা হবো আল্লাহর সান্নিধ্য থেকে দূরে ছিটকে পড়ব এবং জগতে আমরা পঙ্গপালের মতো জীবনযাপন করবো আল্লাহ না করবো তো এমন কিছু বিষয় তার মধ্যে যেটা আমরা বলতে চাইব যে আমাদের সমাজে সে এক প্রবণতা আছে আপনার কাছে আসতেছি হল যে মানুষ এই যে পাক পাঞ্জাতনের যে দোহাইটা এই পাক বলে কেউ যদি কোন দোহাই দিতে চাও কোন কসম করতে চাও তাহলে একজন মুসলিমের ইমানে দাবি হলো শুধু একজনের নামে সে দোহাই দিবে কসম দিবে তিনি হলেন আল্লাহ আল্লাহ ছাড়া গুরুর নামে কসম হোক সূর্যের নামে চন্দ্রের নামে যেই নামেই হোক না কেন যদি সে গাই নামে কোনো কসম করে সে একটা মূর্তি পূজা করলো সে একটা সিরিক করলো তো ইন্ম আজিম যে কোনো শিরিকই হলো সম্পর্কে আমাদের কোন তৃতবাদের কোনো বিশ্বাস করলে আমরা নবী ধর্মকে শেষ করে দিলাম আপনার কোথায় বুঝে যাচ্ছে আরো দিচ্ছেন। তারা আবিষ্কার করলো তাহলে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আমাদের দায়িত্ব কর্তব্য হল ইমান আনা যে তিনি আল্লাহর বন্ধা আল্লাহ রাসুল এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা হলো যাতে করে শুধু ইয়া আলী ফাতে না বলে অন্য গুলো তারা বুঝে নাই যে এটা বলা যাবে না সেটা হচ্ছে ইয়া আলী বলে ডাকার অর্থ হচ্ছে যেমন আমরা ইয়া আল্লাহ বলে ডাকি আর ইয়া হরফে হেনেদা অর্থাৎ যে শক্তি দেওয়ার ক্ষমতা রাখেন শান্ত শক্তিদার ক্ষমতা এই বিশ্বাসটা এখানে অটোমেটিক চলে আসছে সুতরাং এই বিশ্বাস যারা রাখবে ওরা তো এখানে অরিজিনাল হয়ে যাবে আল্লাহ যেখানে ক্ষমতা রাখেন সম্পর্কে সিয়াদের বক্তব্যটা কি সংক্ষেপ একটু না বুঝলে হয়তোবা আমাদের জনগণ আসলে এটা বুঝতে পারছেন না কিন্তু লুকমুখে প্রচলিত কথার তালে তালে তারাও এরকম ইয়া আলী বলে চিৎকার দিচ্ছেন আলহামদুলিল্লাহ একটি সুন্দর কথা বলেছেন যাতে দর্শক শ্রোতার কাছে সেই চারজনের চতুর্থতম খলিফা যিনি তিনি হলেন আলী রবি আল্লাহআ এছাড়াও নবী সাল আলীহাল্লামের সাথে তার আরো কিছু গভীর সম্পর্ক রয়েছে তিনি হলেন নবী সালাল্লাহ আলিহাল্লামের চাচা ভাই বলা যে ছোটদের মাঝে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি ছোটদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন সেই দিক থেকে মর্যাদা বলার অপেক্ষা তিনি হলেন রাসুল সাল্লামের সাহাবি তিনি হলেন মুসলিমদের খলিফাদের অন্যতম একজন চতুর্থতম খলিফা তিনি হলেন রাসুল সাল আলহিসাল্লামের অতি স্নেহের ফাতেমা রদিয়াল্লাহ আনহা এর স্বামী তারা এইভাবে তাকে শ্রদ্ধা দিয়ে থাকে জান্ন অন্যতম তিনি কিন্তু আলী রাজিয়াল আনহুকে আমরা কখনো ইসলামের প্রথম খলিফা যিনি আবু বকর আনহু তার ঊর্ধ্বে স্থান দিতে পারি না রিয়ালেও নয় খলিফার জামাত বলেছেন বরং তাকে যে অবস্থানে রয়েছেন তিনি সেই অবস্থানে আমরা দিব কিন্তু প্রকৃত পক্ষের সমস্যা যেখানে শিয়া সমাজ তারা এই ক্ষেত্রে সীমা করেছে বরং শিয়া সমাজ তারা একাধিক উপদলে শুধু খোলাফায় রাশেদিন নয় বরং নবী সালামের চেয়েও তারা সম্মান দিয়ে থাকে চরমপন্থী এই দলটি তারা আর একটা কথা বলে থাকে যে প্রকৃতপক্ষে রেজালত আসছিল আলীর কাছে এমনটাও বলে থাকে ইহুদি দুশ্ম এটা ইহুদিরা মনে করে জিব্রাইলের কাছে আমাদের কোন আমাদের ইমান্ত স্পষ্ট যিনি আপনার চার খালিফার অন্যতম যিনি রাসু ইসলামের প্রিয় জামাতা যিনি রসুল সালাহ ইসলামের বলা যায় পুষ্য তুল্য তুলল যেহেতু তিনি লালন পালন দায়িত্ব নিয়েছিলেন চাচা তো ভাই কিন্তু পোষ্য পুত্রী যুবক যুবক আলিরতীসলাম আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি তোমাকে পাঠাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন কিন্তু শিয়াদের বক্তব্য হলো যে আলীর মূল মুহাম্মদ মূল নয়। বলে এরকম তারা দিয়ে থাকে এবং তাদের দৃষ্টিতে আলী রাজি ক্ষমতা রাখেন এই কারণে তারা এটা প্রচলন করেছে ইয়া আলী বলে ডাক দেওয়া আর মানুষ মুসলিম সমাজরা বুঝতে না পারে তাদের তালেও তারা কি করে তাল মিলে ইয়া আলি আপনি যে মুসলিম সমাজ বললেন বুঝতে আসলে আমাদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এমন এক সময় ছিল যে সময় সাথে যুক্ত হয়ে গেছে যেমন একটা নাম রাখে এসে কিন্তু ছোট্ট একটা বিরোধীতে শুধু দর্শক অল্প কিছু তারপর ফিরে আসব এই শিক্ষণীয় আসরে শিক্ষণীয় আলোচনায় আশা করি আপনার কেউ দূরে যাবেন না আসসালামু আলিকুম ও রহমতুল্ল্লা ববরাকাত আপনার উপর যেমন সম্পদশালী সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে मानवतार कल्याण निश्चित मूल्यबोध विश्वास अभावेत जीवन जापन धर्म के भूल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 সম্পর্কে এক ধরনের কুসংস্কার বিশ্বাস করে নুর তৈরি নবী নুর তৈরি নওজবিল্লা আল্লাহ জাতি নুরে তৈরি নওজবিল্লাহ এগুলি কয় তো যখনই আপনি বা নবীজির আসল খাঁটি উম্মদ যারা খাঁটি উম্মত্রা যখন ওই অতিভক্তিটাকে কাটা করতে যায় তখন ওরা বলে এই দেখো এই দেখো নবীর প্রতি কোনো নাই এদের এরা নবী দু বলে আসলে দুঃশন কে এটা হলো তোমাদেরকে এমন জাতি বানিয়েছি তোমরা ভারসাম্যপূর্ণ ভক্তি কমও নয় ভক্তি বেশিও নয় ভক্তি বেশি করে তুমি আল্লাহ সে ঢুকে গেলা যেটা আল্লাহর পাওনা আসলে অতিভক্তিতে হয়টা কি যেটা আল্লাহর পাওনা সেটা মাকলুককে দিয়ে দেওয়া এখন আমরা যদি বা কেউ যদি মনে করে যে কোনো জিন কোন ফেরেস্তা কোন ব্যক্তি গাইব জানে তাহলে সে একটা গুণ সৃষ্টির উপরে প্রয়োগ করলো সে সিরকে আকবর করলো এই জন্য অতিভক্তিটা যদিও শুনতে খুব ধ্বংস আসলে এখানে নবীর দুঃখনির তো কোন প্রশ্নই আসে না নবীর ভালোবাসা হলো তার এর্তে মধ্যে তার আদর্শ কে পৃথিবীতে উজ্জীবিত করার মধ্যে আসলে তাদের জন্ম হয়েছে থেকে। আর এই খারাপ জানছে এবং সমস্ত যত সাহাবা আছে সকলকে কাফের বলেছে ওরা ওদের কেতাব লেখার কথা বলছে যেগুলো আমার কাছে দলিল আছে সেগুলো কথা বলছি আবুকর উমার রিয়া তালা আনহুমাকে ওরা কাফের বলেছে যারা কেতাবের কথা লিখতে পারে আব্বাকর ওমারের মতো সাহাবি কাফের যারা বিকৃত করেছে চরমপন্থী যারা এই চরমপন্থী কোরআন কেও পরিপূর্ণ বলে বিশ্বাস করে না অপেক্ষা তাদের শেষ ইমাম যিনি আসবেন তিনি বাকি দশপনা কর নিয়ে আসবেন তিনি এখনো যদি এই বলা কেউ না মানে তাহলে তার জীবনের সমস্ত আমল বাতিল এবং এই চরমপন্থীরা বলে যে কোরআন মাজিদে সুরা ইব্রাহিম আছে সুরা মুহাম্মদ আছে সুরা আলীটা কই সোরা হুসাইন কুই এ হলো তাদের অযৌক্তিক দাবি এই দাবিতে চরমপন্থী যারা রাফেজি যারা এরা কোরআন মজিদ পরিপূর্ণ করান বলে বিশ্বাস করে না শুধু এতটুকুই নয় বরং করিমের অনেক অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে তাদের নিয়ে আর অত বেশি কথা বলার প্রয়োজন নেই আমাদের যারা জামায়াতের আলেম এরাও কিন্তু গালি দেন সেখানে তিনি সেই পরিস্থিতিতে যেটি ইমাম রাহে বেদায় অন্য সুন্দর করে উল্লেখ করেছেন তিনি তিনটি প্রস্তাব দিয়েছিলেন যারা তাকে আক্রমণ করে প্রথম বলেছিলেন যে আমি আমার ভাই ভাইয়াজিদের কাছে যেতে দাও তার কাছে গিয়ে আমি কথা যা বলার সেটা আমি বলবো সেটা প্রত্যাখ্যান করা হয় বলা হয়েছিল ঠিক আছে তিনি প্রস্তাব দিলেন যদি তা না দাও আমি যে মক্কা থেকে এসেছি সেখানে আমাকে ফিরে যেতে দাও তাও দেওয়া হয়নি তৃতীয় প্রস্তাব দিয়েছিলেন তিনি মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে যে সমস্ত অঞ্চলে জেহাদ ফিসাবল্লাহায় রত রয়েছে সেই জায়গায় আমাকে যেতে দাও তাদের সাথে আমি অংশগ্রহণ করব। সেটাও গ্রহণ করা হয়নি তুমি সত্য কেন এই ঘটনা ঘটলো তো যাই হোক এবং মাথা কেটে যখন মুক্তার সাকাভি হত্যা করে যখন লাশের তুফির মধ্যে তার মাথা রেখেছিল একটা সাঁপ এসে যারা একান্ত ভাবে লেখক ছিলেন তাদের অন্যতম সেই সাহাবি মুহুর ব্যাপারে কোন মন্তব্য করার কোন মুসলিমের আর ইয়াজিদের ব্যাপারে আমরা সেটাই বলবো বলেছেন যে কুস্তুমিয়াতে যে সর্বপ্রথম আপনার কাফেলা যাবে সেখানকার কমান্ডার ছিল তাহলে সম্পর্কে একটা আপনার সুসংবাদ রসুল্লাহাম দিয়ে গেছেন আর কুফাওয়াসী কিন্তু হুসাইন কে হত্যা করেছিল এখানে আমার একটা ঘটনা মনে পরে আমাদের হাতে আর যাওয়ার সময় নেই আমরা যেটা বলবো যে এই যে পাক পাঞ্জাতনের দোহাই এইসবগুলি হলো আপনার কুসংস্কার এবং এটি হচ্ছে আপনার ভ্রান্ত আকিদার অন্তর্ভুক্ত এবং কুসংস্কারের মধ্যে শিয়াদেরকে মুসলিম মনে করা এটাও কিন্তু একটা কুসংস্কার না শিয়াদের ক্ষেত্রে আমরা বলবো যে শিয়া তারা সকলে সমান নয় তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত মাঝে চরমপন্থী যারা যারা মুসলিম বলে স্বীকার করে ইসমাইলিয়া বা এই যে সমস্ত রয়েছে তাদের তো আসলেই যেমন আজকে আগা খানিয়া বলেন বা অমুক বলেন তাদের ইসলামটা এগুলি কখনো মুসলিম বলবো না আমরা তবে এই জন্য সেদিকে যাওয়ার কোন সুযোগ আমাদের অনেক মুসলমানই আমাদের মনে করছে যে অরিজিনাল মুসলিম থাকলে ওরাই আছে এই জন্য আমাদের জনগণকে এটা পরিষ্কার করে দেওয়া উচিত পৃথিবীতে এবং বাংলাদেশের সর্বনাশের পিছনে মির্জাফর ভূমিকে উনি শিয়াছিলেন মির্জাফর একজন শিয়া ছিলেন এবং যে টিপু সুলতানের হত্যার পিছনে যে মির সাদেক সেও কিন্তু শিছিল এবং বাগদাদে যে ষোলো লক্ষ মুসলমান এবং তাদের কিছু বাহ্যিক কার্যকলাপ দেখে আমরা অনেকরা সরলমতি মানুষরা পার্থক্য করতে পারি না বলেই তাদেরকে আমরা সম্মান করি কিন্তু আসলে তারা যে খাল কেটে কমিয়ে রাঁধছে অর্থাৎ আমাদের দুঃমনি লুকিয়ে রেখে উপলো তাদের মূল পলিসি রাখবে কাউকে বলবে না মনের কথা বলবে যেখানে ভালো চলে এদের ভিতরে ভিতরে তাদের হাত বাঁধা নিষিদ্ধ শুধু ওই ক্ষেত্রে জাহেজ রয়েছে যেখানে তাকিয়া নীতি অবলম্বন করতে পারে আমরা আজকে আয়োজনের ভিতরে স্পষ্ট জানতে পারলাম যে তীর্থবাদীরা তারা কুফুরিতে নিমজ্জিত হয়েছে এই তিনটি মানে আল্লাহ মরিয়ম আর ইসানীয় বাড়াবাড়ি করার কারণে ঠিক অনুরূপ আমাদের সমাজে শিয়াদের বাড়াবাড়ি হচ্ছে পাক পাঞ্জাতনের বাড়াবাড়ি আর এই পাক পাঞ্জাতনের দোহাই দেওয়া এবং তার সাথে সাথে আলীর দোহাই দেওয়া ফাতিমার দোহাই দেওয়া এবং এই নীতিগুলি অবলম্বন করা রূপে আমরা কুসংস্কার বলবো না কুফুরি বলব সেটা অত্যন্ত মারাত্মক তাই আসুন أمر إغلالي تك شطر كهوي شابدن هوي الله رب العالم من عمد الشكل كي توفيق دان كرون آمين والسلام عليكم ورحمة الله وبركاته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 পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखुमिक ज्ञान आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे पीस टी